আবুহুরাইরা রাদ আনহু হতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লু আলিয়াল্লাম জুমার দিন ফজরের সালাতে আলাম তানঝিল এবং ওয়াহাল আতা আলাল ইনসানি হিনুন মিদ্দাহর এই সুরা দুটি তিলওয়াত করতেন